আমরা সিরাতে পাখির আলোচনায় ছিলাম যে বদারে যুদ্ধের রসুল্লাহ সাল আলি সাল্লাম সাহাবিদেরকে কোথায় কাকে দাঁড়াতে হবে ঠিক মতো পজিশন ঠিক করে দিলেন এবং তিনি আল্লাহর কাছে তারা কোথায় আছে তারা কিভাবে পজিশন নিচ্ছে সেই আলোচনায় আমরা আসি তারা নবী করিম সাল্লাম মদিনার দিক থেকে বদরের এই প্রান্তে আর তারা মক্কার দিক থেকে তাদের মোকাবিলায় ওই প্রান্তে দাঁড়ালেন এবং তারা এমনভাবে তাদের অবস্থান নিল যেখান থেকে রসুল্লাহ সাল্লাম দেখতে পেলেন তাদের দেখা যায় তাদের জমায়ত তারা কোথায় দাঁড়িয়েছে তাদের দিকে তাকিয়ে রসৌল্লা সাল্লাম আল্লাহকে দোয়া করলেন যখন দেখলেন তাদেরকে আল্লাহ আকবাল ইহা হে আল্লাহ এই যে করাইদের বাহিনী তারা তাদের যারা গর্ব অহংকারী এবং তাদেরকে নিয়ে তারা খুব অহংকার করে এই জাতীয় তাদের যত উল্লেখযোগ্য ব্যক্তিত্ব প্রভাবশালী লোকজন সবাই কি নিয়ে এসেছে এই বদরের ময়দানে তু হাত দুবু রাসুল আকা হে আল্লাহ তারা আপনাকে চ্যালেঞ্জ করে এবং আপনার রসুলকে অস্বীকার করে মানতে আল্লাহ আতানি হে আল্লাহ আপনি আমাদেরকে সেই সাহায্য করবেন বিজয় দিবেন যার ওয়াদা আপনি আমাদেরকে করেছেন আল্লাহ আল্লাহ আগামীকাল সকালে তিন রাত্রে দেখছেন তাদেরকে আগামীকাল সকালে আল্লাহ তাদেরকে আপনি খালাক করে দেন তিনি তাদের বিরুদ্ধে জয়া করলেন আল্লাহ তার কাছে এরপরে করাইশরা যখন ওমায় ওয়াহাবল জুম্মে কে পাঠাল খবর নিয়ে আসতে নবী করিম সাল মুসলিমদের বাহিনীর নাম্বার কত কত সংখ্যা তাদের অস্ত্রশস্ত্র প্রস্তুতি কেমন আছে সে এগুলো খবর নিতে আসলো সে এসে মোটামুটি গোয়েন্দাগিরি করলো একটু অনাদের অগচরে রাতের অন্ধকারে আবার সে ফিরে গেল ফিরে গিয়ে তখন তাদের কোরআডদের বাহিনীর কাছে বললো তারা হচ্ছে তিনশো তেরো জনাকিনা মাদ এরপর সে গিয়ে বললো আমি আবার যাই আর কি সময় দাও তাদের এগুলো সামনের কিনা পিছনে কিছু আবার লুকিয়ে রাখছে কিনা কোন জায়গায় এদিকে সেদিকে আমি আর খোঁজ নিয়ে আসি ফাদ অনেক দূর গিয়ে মোসামাদের কাছে পৌঁছে গেল কিন্তু সে কিছুই দেখতে পেল না তারপরে এসে বলল যে আমি ভালো করে দেখেছি মনে হলো না তাদের এর চেয়ে বেশি আর কোন জায়গায় লুকিয়ে রেখেছে অন্য কোনো জায়গায় তারা পজিশন নেওয়া আছে এই কয়জনই মনে হলো তারা মানে মৃত্যু সাথে করে নিয়ে এসেছে তারা তাদের হাতে যে কত লোকের মৃত্যু হবে এইটার গন্ধ আমি পেলাম মনে হয় যেন তারা মনে হচ্ছে যে তাদের উঠে করে মৃত লাশ তারা বহন করছে আমাদের এইরকম দেখে আসলাম মনে হয় বা নওয়াজরে সুম্মান না মনে হলো এই ইয়াসরে অর্থাৎ মদিনার উঠগুলো মনে হয় যেন যে বিষ মানুষকে নিঃশেষ করে দেয় এইরকম বিষ নিয়ে এসেছে আমার কাছে মনে হলো লা তারা খুরসাল্লাম দেখলাম যে তারা কথাবার্তা বেশি নাই তাদের কে দেখলে মনে হয় যেন তারা এই যে বিষদর সাপের মতো তারা প্রস্তুতি নিচ্ছে সাপ এটাক করার আগে কি করে ফস করে করে করে প্রস্তুতি নেয় এরকম মনে হলো যে বিষদর সাপের মতো তারা তোমাদের দিকে এগিয়ে আসবে ধাওয়া করবে তাদের মানসিক যে অবস্থা দেখেছি আমি তারা প্রচন্ড মানসিক প্রস্তুতি নিয়ে এসেছে আরা মিনকুম যে তাদের একজন কিছুতেই মরবে না তোমাদের একজন মরার আগে কমপক্ষে তারা সাংঘাতিক মানসিক শক্তি নিয়ে এসেছে ফাইদ আসাব আদা দাহুম তাদের তাদের তেরো জন যদি মরে তাহলে তোমাদের তিনশো জন মারা যাবে এখন তিনশো কে এখানে কি মরতে নিয়ে যাবা সামনের দিকে চিন্তা করে দেখা তাহলে সে কি পরামর্শ দিল যুদ্ধ থেকে ফেরত চলে যাওয়ার জন্য তাদেরকে সে অ্যাডভাইস করলো যা দেখেছে সে তার কথাটা শুনলো হাকিম হেজাম নামে তাদের আরেকজন লিডার সে শুনে চিন্তা করলো যে এখন কিছু একটা করা দরকার ওতবা রাবিয়া সে তখন ওতবা রাবিয়া ও আরেকজন লিডার তার কাছে আসলো হাকিম এবিন হেজাম এসে বললো ওত আবিন কে হে আবুল ওয়ালিদ ইন্নাকা কাবির ও কোরআসাইহা ও আলমতা বলল যে তুমি তো লিডার তোমার তুমি কি এমন কোন ভালো সিদ্ধান্ত নিবা আজকে যে সিদ্ধান্তের কারণে দুনিয়ার শেষ পর্যন্ত সবাই তোমার এই সিদ্ধান্তের প্রশংসা করবে যে বেতার একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে সে বলেছিল তাকে হাল্লা সরাফি হাট সিদ্ধান্ত নিয়ে সবাইকে যদি তুমি এমন কোন ভালো সিদ্ধান্ত তুমি নিতে পারবা আমাদের গ্রুপকে কনভিনা কল অাকিম তখন ওতবা হাকিম এভিনেজামকে বললো কি সিদ্ধান্ত নিতে বলো তুমি আমাকে ভালো করে বলো লোকদের ঠেলে দিও না যুদ্ধ করতে গিয়ে আমি আর তোমাদের সঙ্গে তোমাদেরই হালিফ তোমাদেরই মিত্র ছিল একজন আমর ইবনুল হাদর আমি যাকে মুসলমানরা বদরের আগে তাদেরকে তাদের একজনকে মকামত পেয়ে হত্যা করে ফেলেছিল নবী পাঠিয়েছিলেন ওদের আনা গোনা দেখো এখন সে বললেন হাদ আমি যে হত্যা হয়েছে মোসাম্মদের হাতে এই রক্ত প্রতিশোধ নিতেই অনেকের মধ্যে ইচ্ছা আছে তোমার গ্রুপের আমরা জানি তবে তুমি নিজে যদি তার কবিলার লোকদেরকে আমার হাদুর আমি কে তার পরিবারকে রক্তপণ দিয়ে দাও আরব দেশে হত্যার বদলে হত্যা ছিল আবার হত্যার বদলে দিলে সেটাকে তুমি ওদেরকে এটা দায়িত্ব দিয়ে যে আমি তোমাদের মৃত্যুর পিতার যে মৃত্যু হয়েছে হাদরামে যে মৃত্যু হয়েছে তার রক্তের মূল্য আমি দেবো একশো উঠ চলো আমরা এখান থেকে চলে যাই অথবা অন্যতম উদ্দেশ্য আমি তুমি তার এখন যদি তার দায়িত্ব নিয়ে যাওয়া হয়ে যায় তাহলে লোকেরা হয়তো বুঝবে যে ঠিক আছে তার মুক্তি তার রক্তের মূল্য যেহেতু পে করা হবে তারা হয়তো খুশি হয়ে যাবে এই কথাগুলো হাকিমের এই কথা শুনে ও তো এখন বলল ঠিকই বলেছি কাজ ফা আলতু আমি এই কাজ করব আমি তার রক্তের মূল্য আমি নিজেই পেশ করব পে করে দেব আলৈয়া বেদা আলী তুমি আবার এই বিষয় সাক্ষী থাকতে পারো ইন্নামাহুয়া হালিফিস আমাদের মিত্র পা আলাইয়া আকলুহু আমি তার রক্তের মূল্য তার পরিবারকে দেব ও মা উসি বা তার মাল তার যদি কিছু মুসলমানরা কথা বলে হাকিম পরে ওতপাকে বললেন তুমি তো একজন বড় লিডার ওকে ওকে ওতবা লিডার বললো পরে হাকিমকে যে হাকিম তাকে এই পরামর্শ দিল যুদ্ধ না করার জন্য ওতবা নিজে কনভিন্স হয়ে গেছে এখন বলে যে হাকিম তুমি আকসা আনিয়াস আমরা না সে তাই রুখ আমার কাছে মনে হয় সে কনভিন্স না হলে সে না থামলে আমরা এই সিদ্ধান্ত পাল্টাতে পারবো না তার কাছে আসো তুমি তাকে বলো অতবার তাকে নিয়ে ওতবা গেলেন আবু জহালের কাছে সেখানে আবু জহালের আশেপাশের লোকজন তারা ছিল তাদেরকে সবাই কে লক্ষ্য করে তা এখন একটু ভাষণের মতো দিল মানে ভাষণ দিল তাদের লক্ষ্য করে ইয়া কা হে লোকজন এখানে তারা এসেছ ইনি আমি দেখতে পাচ্ছি যে তোমরা এমন এক কমের মোকাবেলা করবে যারা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে এসেছে মৃত্যুর ভয় তাদের নেই আর তোমরা তাদেরকে কাছে যাবা তাদেরকে নিঃশেষ করার জন্য তাদেরকে হত্যা করার জন্য কাছে যেবা তোমাদের মধ্যে ভালো কিছু তারা রেখে দিবে না অর্থাৎ তোমাদেরকে শেষ করবে তারা এখন এত বড় চ্যালেঞ্জের মোকাবিলা যাবা কিনা ইয়াকু হাল ইয়া বের আসি এখন যুদ্ধ থেকে যদি ফেরত চলে যাই তাহলে তোমাদের একটা কষ্ট হবে সারা আরবের লোকেরা বলবে কোরাইজ বাহিনী এত লম্ফ জম্প করে প্রস্তুতি নিয়ে গেল এখন মুহাম্মদ মোহাম্মদ সাল্লা বাহিনী থেকে ভয় পেয়ে ভিড় কাপড় হিসেবে মতন ফেরত চলে এসেছে এইরকম একটা লজ্জার খবর তোমাদের অনেককেই ভাবিয়ে তুলছে তো সেটার দায়িত্ব আমার মাথায় দিয়ে দাও সবাইকে বলো যে ও তোমা যুদ্ধ করতে চায়নি আমাকে দেও সব বদনামি দিয়ে তোমরা তারপরেও ফেরত চলে যাও আমাকে আমি দায়িত্ব নিলাম অকুলু যাব না অতএাইবনে রবি বলে দাও সব জায়গায় যে ওত রবি কাপুরুষ হয়ে গেছে সে আমাদেরকে যুদ্ধ করতে দেয় নেই বলো ওকাদ আলিম তুমি লাস আজ ভাকুম যদিও তোমরা ভালো করেই জানো আমি তোমাদের মধ্যে কাপুরুষ ছিলাম না কোনোদিন আমি কাপুরুষ না কিন্তু আমি চাই আমার কমের এতগুলো লোক আজকে হত্যা না হোক এদিকে তাদের কথাবার্তা চলতেছে তাদের ক্যাম্পে তো মুসলমানের ক্যাম্পে রসুল উল্লাহ সাল্লাহাম কাছে এইবার কথাবার্তার খবর জব্লা সাল্লাম পৌঁছাই দিচ্ছেন তিনি বলছেন মুসলমানদেরকে লক্ষ্য করে ইউমিআন তিনি বলেন উটে সাওয়ার হয়ে এসেছে রাবিয়া পরে প্রমাণ হয়েছে লাল উটে বসা ছিল কেবনে রবি যে আবুল আমরা দুই কম পরবর্তী পর্যায়ে মুখামুখি হয়ে গেলাম আমি লাল উঠে ভালো করে লক্ষ্য করে দেখলাম দেখি যে সেম সালাম আমাকে বললেন ইয়া আলী না দিলি হামজা তুমি আমাকে হামজাকে ডেকে নিয়ে আসো ওখান আক্রাবাহ মিনাল মুসেকিন মুসলমানদের সঙ্গে আসেন কিন্তু সবাইকে তিনি ভালো করে বেশি করে চিনেন তাদের সঙ্গে বেশি সম্পর্ক ছিল রসুল থেকে উনি চিনেন তিনি বললেন মান সাহেবুল জামাল আহমার ওদুলাহুম যে এই লাল মালিক মালিককে সে কি বলে নবী করিম সাল্লা পরে যে সে বলেছিল তিনি বললেন যে তাদের মধ্যে যদি আজকে ভালো কেউ কিছু করে থাকে ভালো কোনো কথা আলোচনা করে থাকে সে হচ্ছে ওই লাল উঠে সবার হয়ে যে আসে তাহাম করে লক্ষ্য করে দেখলেন দেখে বললেন ইয়া রাসুল্লাহ এটা হচ্ছে উত্পা এগনি রবি এবং সে তাদেরকে যুদ্ধ থেকে থামানোর চেষ্টা করছে এদিকে আবু জাহাল যখন শুনলো উতপার বক্তৃটা উৎপার ভাষণ যুদ্ধ থেকে থামার জন্য তখন সে বললো এই কথা বলতে অথবা যদি আজকে তুমি ছাড়া কেউ বলতে এই কথা অন্য কারো মুখ থেকে আসতো তাহলে আমি এখনই দেখাই দিতাম তাকে পাকড়াও করে তারে ধরে এখন আমি কি করতাম কিন্তু তুমি একজন মুরব্বী হিসাবে তোমাকে সম্মানিত ব্যক্তি হিসাবে আমি ছেড়ে দিলাম তোমাকে ভর্তি হয়ে গেছে অর্থাৎ তোমার অন্তর কাঁপা শুরু করে দিয়েছে তুমি ভীত হয়ে গেছো আজকে রেওয়াজ আবু জাহাল বললো ইনতা ্মান ও আসা হ্যাঁ সে বললো যে আবু আবু জাহাল বললো যে ওতবার অন্তর ভয়ে ফুলে গেছে আজকে যখন মোহাম্মদ সঙ্গী সাথীকে দেখেছে এই কথা বলে সে ওতবাকে আরো লজ্জিত করলো সবার সামনে স্মরণ দিল আর বলল কাল্লা হিল যে আবু জাহাল বলে কখনো নয় আল্লাহর কসম আমরা ফেরত যাব না করে দিয়েছেন কথার কোন গুরুত্ব কেউ দিও না তার কথা কেউ শুনো না মনে হচ্ছে দেখে ভয় পেয়েছে কারণ আর তার সাথীরা তাদেরকে আমরা অতি সহজে পরাজিত করে দেব আর ওতবার সন্তান মুসলিম হয়ে একজন ওখানে চলে গেছে বিদায় তার সন্তানের প্রতিও তার দুর্বলতা আছে ফাঁকা ফুম আলাইহে ওই কারণে সে কে ভিটো করে দিয়েছে বলল যে তুমি আমাকে এরকম ভাবে অপমানিত করছো আবু জাহাল না সবাই জানে যে আমি কত বীর পুরুষ আর তুমি তো তোমার ওই ঘরের মধ্যে বসে বসে তোমার খুব মজাদার খাওয়া যুদ্ধ জীবনে কোনদিন করেছ তুমি দেখতে পাবে আজকে তুমি ভীরুকা পুরুষ না আমি আমি দেখাই দেব এখন আবু জাহালের কথার কারণে ওতবা এখন দেখছে তার এখন পুরুষত্ব দেখাইতে হবে বীরত্ব দেখাতে হবে তা আবু সে নিজে তাড়োড়া করে তার কমকে আজকে বিপদের মুখে ঠেলে দিল সে আমির হাদ পাঠালো, যে আমরা হত্যা হয়েছিল তাকে বলল হাদা আই বললো তোমাদেরই মিত্র ওতবা তোমার ভাই এর রক্তের বদলা না নিয়ে চলে যেতে চা ধর আইতে আর তুমি দেখতে পেয়েছো তোমার ভাইকে কিভাবে হত্যা করা হয়েছে তার প্রতিশোধ তুমি নেবে না ফাকুম ফা তুমি উঠো তুমি দাঁড়াও আর তুমি সবাইকে আহ্বান করো যে আমার ভাইয়ের বদলা নিতে ঝাঁপিয়ে পড়ো কেউ যেন চিৎকার করলো ওয়া আমার ভাইয়ের রক্ত নীতি কে কে রেডি আছো আমার ভাইকে হত্যা করা হয়েছে এভাবে করে সে তাদের সবাইকে উদ্বুদ্ধ করে ফেললো আবু জাহাল তার মাধ্যমে এবং সবাইকে সেই বদলে যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করে ফেলল এখন যুদ্ধ শুরু হয়ে যাবে পক্ষের প্রস্তুতি কমপ্লিট হয়ে আহ যুদ্ধ এখনো শুরু হয়নি আনুষ্ঠানিক ভাবে আনুষ্ঠানিক শুরু হওয়ার আগেই আল আসিন আব্দুল আসাদ আল মাহজুমি নামে এক লোক তাদের মধ্যে ছিল কোরআদের দলে এই ক্রিমিনাল ছিল তাদের সমাজে সে এখন বলল সবাইকে আর উৎসাহিত করার জন্য আল্লাহর আল্লাহর সঙ্গে আমি ওয়াদা করছি আমি এমন ভাবে তাদের ভিতরে ঢুকবো অস্ত্র নিয়ে কারণ কোন পরোয়া না করে ঢুকে সোজা তাদের পানির যে হাউজ আছে সেখান থেকে আমি পানি পান করবো আমি পরোয়া করি না মানে এত বড় সাহসিকতার পরিচয় সে এক দৌড়ে গিয়ে ঢুকে যাবে তাদের ভিতরে আউ্লাহমান না অথবা তাদের এই পানির হাউজকে আমি ধ্বংস করে আমি তার ফলে মরবো কিন্তু আমি ছাড়ব না পিসপা হব না সবাইকে উৎসাহিত করার জন্য একটুখানি সে চাঙ্গা করার জন্য তার দলের লোকদেরকে সে এই বীরত্বের দিকে আসলো এসে একদম ওই বাহিনী থেকে এই বাহিনীর দিকে ছুটছে সে তা সে আসছে দেখে হাম জারাবি আল্লাহ আনহু এগিয়ে আসলেন তার মোকাবিলা করার জন্য তুমি বীরত্ব দেখাচ্ছ তিনি আসলেন তার তরবার নিয়ে একদম যেই মোকাবিলা হয়ে গেল আনহু তাকে অ্যাটাক করার সঙ্গেই তার এক পায়ের মাঝখানে কেটে গেল এখনো সে ওই যে হাউজের মধ্যে যাবে যেখানে পানি আছে ওখানে যাবে আল্লাহর কথম করছে ওইটা সে কমপ্লিট করতে চায় মরার আগে ওই ফাঙ্কা পাও কাটা পাও নিয়ে সে এগিয়ে যাচ্ছে তার রক্তে প্রবাহিত হচ্ছে কিন্তু সে পর করছে না তার পিঠে উঠে বসলেন এরপরে পিঠে নিয়ে সেখানে আল্লাহর সঙ্গে কসম করেছে চুক্তি করেছে এটা তাতে ভঙ্গ না হয় কিন্তু হামজারাদু তাকে আরেকটি আঘাত করলেন আঘাতের সঙ্গে সে তার মৃত্যু হয়ে গেল এই হচ্ছে প্রথম মৃত্যু মুসলমানদের হাতে যুদ্ধ শুরু হওয়ার আগেই এটা ঘটে গেল এরপরে হল আরব দেশের যুদ্ধের সময় ছিল মোবার করা তিনজন এই পক্ষের তিনজন এই পক্ষের মূল যুদ্ধ শুরু হওয়ার আগে তারা ওয়ান টু ওয়ান ফাইট করবে এই মোবার এটাকে কাফেদের মধ্যে থেকে তিনজন বেরিয়ে আসলো মানে এরা করে এটাকে আসলো যুদ্ধ ওয়ার্ম আপ করবে বুঝলেন জন্য সবাইকে প্রস্তুতি করবে এটা তারা ভূমিকার মতো করবে জীবনের তারা চলে তিনজন আসলো সামনের দিকে একজন হচ্ছে ওতবা এবনে রবি আর তার ভাই সাইবা এবনে রবি আর সাইবার ছেলে ওয়ালিদ এবনে সাইবা জন একই পরিবার থেকে আসলো দুই ভাই আর এক ছেলে তাদের এই তিনজন আস এসে তারা বললো যে তোমাদের বীর পুরুষকে পারলে একজন আসো আমাদের সঙ্গে মোকাবিলা করতে তোমাদের একজন একজন করে তিনজন আসো মুসলমানদের পক্ষ থেকে তিন জন গেলেন একজন হলেন আউফ একজন হলেন ম দুইজন এই আউফ এবং দুই ভাই ওনারা ওনারা হার এসে রাজি আল্লাহ আনহুর পুত্র আরেকজন তিন নম্বর হচ্ছেন আব্দুল এই তিনজন আসলেন এই তিনজন তাদেরকে তখন তারা বলল যে আমরা আমরা মদিনার আনসারিদের তিন লোক এসেছি তোমাদের মোকাবিলা করতে বলে যে তোমরা তো মানুষ খারাপ না সম্মানিত লোকই কিন্তু আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করতে চাই না তোমরা মদিনার লোক নুরিদু বনি আমিনা আমাদের গোষ্ঠীর যেগুলো তোমাদের এখানে ভেঙে আসছে ওইগুলো ওইগুলা আমরা দেখাতে চাই অতপর তারা ডাক দিয়ে বলে ইয়া মোহাম্মদ আখরাজ আকফা আনামিনা আমাদের কোরাইয় বংশ থেকে যেগুলো এখানে এসেছে মক্কাবাসী মোহাম্মদ তাদের তিনজনকে বাইর করা মদিনাগুলো পাঠিয়েছে কেন রসুল্লা সাল্লা সাল্লাম চ্যালেঞ্জ গ্রহণ করলেন বলে তিন সাহাবিকে ডাক দিলেন মদিনা মক্কা থেকে আস মহাজিরদের কুমিয়া ওবাইদা ইবনুল হারিফ ওবাইদা ইবনুল হারিফ বললেন দুই নম্বরে কুমিয়া হামজা হামজা রাধিয়ালুকে বললেন তিন নম্বরে কুমিয়া আলী আলী বললেন। এই তিনজন বেরিয়ে আসলো আসার পরে তারা এখন জিজ্ঞাসা করে মান আন্তুম তোমরা কে পরিচয় ঠিকঠাক মতো দাও হংকার এখনো শেষ হয় না তো ওবায় ওবায় দারি আল্লাহ যিনি একটু বয়স্ক ছিলেন তিনি অতের বিয়ার সামনা সামনিয়া করেন আর সামনাসামনি হলেন সাইবা আর আলী তিনজনকে আল্লাহিনুখি হলেন হামজা আর আলী এই দুই জন রাজি আল্লাহমা তাদের যে মোকাবেলা দুজনের ছিল প্রথম ঠালাতে দুজনকে শেষ করে দিয়েছে আর ওবায়ুদা তিনি একটু বয়স্ক ছিলেন বিধায় ওনার সঙ্গে যার দেখা হয়ে গেল তাদের পক্ষ থেকে তারা দুইজনে ফাইট করলেন দুইজনে একে অপরকে আহত করলেন হ্যাঁ কিন্তু আহত হয়ে গেলেন পরে আলী আর দুইজন ক্যারি করে মুসলমানদের ক্যাম্পে নিয়ে আসলেন রসুল সাল্লাহমের কাছে ওনার এক পা কে অলরেডি বিচ্ছিন্ন করে দেওয়া হয়ে গেছে তার দুশ্মনের আঘাতে রক্ত তখন প্রবাহিত হচ্ছিল নবী করিম সালাম তার কাছে ওনা সময় শেষ হয়ে গেছে তিনি নবী করিম সালামের কাছে তার মনে আবেগ পেশ করে বললেন আল্লাহাল যেন ওনাকে কবুল করেন কিছুক্ষণের মধ্যেই তিনি ইন্তকাল করে ফেললেন তো এই তিন জনের উপলক্ষে পরবর্তী পর্যায়ে তিন আর তিন উপলক্ষে আল্লাহ করেছেন হামিম এই যে দুই গ্রুপ তারা ঝগড়া করলো লড়াই করলো আল্লাহর বিষয় নিয়ে দিনের বিষয় নিয়ে যারা কুফরি করেছিল তাদের জন্য আগুনের পোশাক রেডি করা হচ্ছে তাদের মাথার উপর থেকেই গরম পানি ঢেলে দেওয়া হবে জাহান্ন এরপরে আমরা দেখি যে এই ছয় জনের যে কথা এসেছে এখানে ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই এই ছয় জনের ব্যাপারে বললেন যে কুফারদের তিনজন এসেছিলেন তাদের নামের মধ্যে কিছু দুর্বলতা আছে নাম মানুষের জীবনে অনেক কিছু মিন করে নামের প্রভাব মানুষের জীবনে আছে তাদের তিনজন একজনের নাম সাইবা একজনের নাম ওতবা একজনের নাম ওয়ালিদ তিনি বললেন এই তিন নামের মধ্যে দুর্বলতা আছে নামের অর্থের মধ্যে দুর্বলতা আছে এই জন্য আল্লাহ তালা তিনটাকেই মানে দুর্বল পজিশনে ফেলে দিয়েছে। সাইবা অর্থ কি সাইবা মানি বুড়া হয়ে যাওয়া এই নামের মধ্যে বুড়ো হয়ে গেলে মানুষ দুর্বল হয়ে যায় আর ওত বা মানি যে ব্যক্তিকে করা হয় নিন্দা করা হয় এটা এই নামের মধ্যে দুর্বলতা আছে আর ওয়ালিদ অর্থ হলো নবজাতক শিশু এটা বুড়া মানুষের নাম আমাদের দেশে আছে না শিশু মিয়া নাবালক মিয়া না এরকম কিছু নাম ইমা নাম নিয়ে এবং ইমিন থেকে তিনি কিছু অনেক রিসার্চ করে দেখছেন যে মানুষের নামটা যদি অর্থের মধ্যে দুর্বলতা থাকে এটা কিন্তু ভালো না এই নাম রাখার ক্ষেত্রে বাসাই করে করে নাম রাখতে হবে এখানে আরেক মুশকিল লোকেরা খালি নতুন নাম দেন নতুন নাম আবদুর রহমান আব্দুল্লাহ ওইগুলো তো পুরনো নাম নতুন নাম পৃথিবীর মধ্যে কি নতুন শব্দ আবিষ্কার হবে আর পুরনো সলফে সালহীন আমাদের উন্মতের যারা সর্বশ্রেষ্ঠ যুগে বসবাস করেছেন তারা কোন ভালো নাম রাখে কি বাদ দিয়েছেন যে যারা শুধু নতুন নাম খুঁজে এরা বোকার স্বর্গে বসবাস করে এইরকম কথা শুনে আমার মোটেই পছন্দ হয় না ভালো নামগুলো সব পুরনো হয়ে গেছে ভালো নামগুলো আবু বকর ভালো নামগুলো ভালো নামগুলো উসমান ভালো নামগুলো আলী ভর নাম গুলো খাদি করে ভালো নাম গুলো আয়সা কয়ালি ঘুরে ঘুরে ইন্টারনেটে দেখে যত আছে অনির্ভরযোগ্য ইনফরমেশন মনে রাখবেন যদি কেউ নাম তালাশ করেন ইন্টারনেটের মধ্যে যান একটা সাইটের কথা বলে দিই মুসলিম ডাইরেক্টরি মুসলিম ডাইরেক্টরি এখানে খুঁজবেন সুন্দর সুন্দর অথেন্টিক নাম পাবেন স্পেলিং রাইট মিনিট আছে অর্থ ঠিক ঠিক মুসলিম ডাইরেক্টরি ওকে যাই হোক এই তিনজনের মেয়েদের কথাটা এই সিরাত বললেন এই দুর্বলার কারণে তারা একটাও টিকতে পারলো না যাই হোক এটাই মেন কথা না আল্লাহ তালা তাদেরকে পানিশমেন্ট দেবেন আল্লাহ সিদ্ধান্ত হয়ে আছে এরপরে এই তিনজনের মোবার ওয়ান টু ওয়ান ফাইভ শেষ এবারে যুদ্ধ শুরু হয়ে যাবে এখন কাফেরদের শিবিরের মধ্যে বড় শোকের সায়া নেমে গেল তাদেরকে এটা বড় ব্লো ছিল তাদের মধ্যে তিনটা তারা হারালো পহেলা চোটেই অতপর নবী করিম সাল্লাম কিভাবে যুদ্ধের লিড করলেন পরে আসতেছে মাসখানি দিয়ে যে অনেক শহীদ হয়ে গেল মুসলমানরা একজন হারালেন তারা দুইজনকে হারাল শুরু হয়ে গেল কাছাকাছি ওসাদ হারিয়ে তারা মুসলমানের উপরে খুব প্রতিশোধ নেওয়ার জন্য আক্রমণ করলো যুদ্ধ শুরু হয়ে গেল এখানে প্রথম ধাক্কাতেই মেহজা নামে একজন অমর আবুল খাতা কীর্ত দাস ছিলেন সেই বাসারা প্রথম ধাক্কাতে কতল হয়ে গেল সে ছিল মুসলমানদের প্রথম শহীদ এরপরে উম হার এমনি সোরা নবী কারি ইমসাল আসমের কাছে আসলো যে হার আরেকজন শহীদ ছিলেন হার ইসাহ নামে আরেক তিনি ছিলেন আনসারিদের প্রথম শহীদ যুদ্ধের শুরুতেই প্রথম ওই ছিলেন্লাহ আল্লাহ তু হাত দিয়েছিল আমার ছেলে হার এসা যে শহীদ এগুলো আজকে বদল যুদ্ধে যে শহীদ হয়ে গেল এখন আমাকে বলেন হারেসা কোথায় আছে জান্নাতে যেতে না পারে জান্নাতি হয়নি অন্য জায়গায় আছে কষ্টে আছে তাহলে আমি এমন কান্নাকাটি করব দোদূর পাড়ি যথাসাধ্য কান্নার চেষ্টা করব। তখন তারা ন আরব দেশে তারা মৌ জন্য কি করত করতো বেশি করে কানত মনে করতে এটাই একটা বিরাট তিনি এই কথা যখন বললেন বললেন ইয়া হারেসা ইনাহা জেনা নুন হারেসা খালি একটা জান্নাত নাকি কত জান্নাত যে আল্লাহ বানিয়ে রেখেছেন এরপরে আমরা দেখি যে নবী করিম সাল আলী ওসালাম আহ শুরু করার আগে এখানে আবু জাহানের কথা আসছে যখন যুদ্ধ শুরু হয়ে গেছে আবু জাহাল তখন সে নিজের দোয়া করছে আল্লাহর কাছে আবু জাহাল এখন দোয়া করে কাছে কাছে লাত দোয়া করে না কাছে দোয়া করলো না আল্লাহ কাছে আক্তাউন আলী রাহে আল্লাহ আরিফেন হুল কাদা আল্লাহ এই যে আমাদের মধ্যে যারা আমাদের গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ত্যাগ করলো নতুন এক জিনিস উল্টোপাটা নিয়ে আসলো ধর্মের নামে এক নতুন ধর্ম নিয়ে আসলো এই যে ফেতনা করলো আল্লাহ তাদেরকে আজকে সকালে আপনি তাদেরকে দেখাই দিবেন তাদের করুণ পরিণতি সে আল্লাহ করছে তো তার মানে সে চায় যে আল্লাহর পছন্দ যারা তাদেরকে যেন আল্লাহ রহম করে সে তো আল্লাহর পছন্দের লোক মনে করতেছে নিজেকে সে আল্লাহ তাল্লা বলছেন এই কথা উল্লেখ করে আরেকটি আয়াতের মধ্যে সুরা আলফারে উনি সময় আল্লাহ বলেন তোমরা বিজয় চেয়েছ আল্লাহর কাছে যারা বিজয় পাওয়ার জন্য উপযুক্ত তো বিজয় তো আসছে যারা বিজয় পাওয়ার উপযুক্ত তাদের জন্য বিজয় দিয়েছেন তুমি তো বিজয়টা যারা মানে আল্লাহ কাছে তোমাদের এখনো কল্যাণ আছে বদলে যুদ্ধের পরের ঘটনা আর কি আল্লাহ আয়াতনাজ করে তাদেরকে সাবধান করছেন ও ইনতা উদুনা তোমরা আবার আসো দিনের দুশ্মনি করতে আমি আবার আসবো তোমাদেরকে বিনাশ করতে আর তোমাদের দল কোনদিন তোমাদেরকে নিরাপত্তা দিতে সক্ষম হবে না তোমাদের নাম্বার যদি নিশ্চয়ই আল্লাহ মোহাম্মদদের সঙ্গে আছেন তোমাদের সঙ্গে নয় তো আল্লাহ এখন তাদেরকে যখন এটা দিলেন দেওয়ার পরে এবার আসি আমরা রসুলের কাছে তিনি এখন মুসলিম বাহিনীকে এই কথা ফাঁকে দিয়ে আসলো এখনো যুদ্ধটা শুরু হয়নি মানে মেইন শুরু বলে দিয়েছেন যে আমি অর্ডার না দেওয়ার আগে কেউ শুরু করবে না তো রসুলাম আবার সে লাইনকে ঠিক করে দিলেন ঠিক করে দিয়ে তারপরে আবার তিনি চলে গেলেন ওনার জন্য যে মাছা বানানো হয়েছে মঞ্চের মতো সেখানে চলে গেলেন আর সেখানে গিয়ে তিনি হাইরে আল্লাহ করলেন আল্লাহ করেন আল্লাহ আল্লাহ আপনার ওয়াদা আপনি আমাকে যে আশ্বস্ত করেছেন সে দিয়ে সেটার আমি আপনাকে সেই কথা দোহাই দিয়ে আপনার কাছে প্রার্থনা করি আপনার ইবাদত করা হবে না মানুষের ইবাদত করবে না এই গোষ্ঠী ছোট্ট আমার দলটা যদি আজকে এখানে হালাক হয়ে যায় আল্লাহ ইসলামের পক্ষ থেকে তাহলে আপনাকে জমিনে এবাদত করার মতো লোক তো আর আমি খুঁজে পাব না এভাবে তিনি এত বেশি দোয়া করলেন করতে থাকলেন করতে থাকলেন না চাদ গায়ের মধ্যে এই চাদরটা পিঠ থেকে নেমে আসলো কান থেকে নিচে নেমে গেল আবু বাকর সিদ্দিক রাজু আল্লাহনুর রসুল্লাহ দোয়া করতে করতে যে পরেশান হয়ে যাচ্ছেন এই পরেশানি দেখে উনি পরেশান হয়ে গেলেন এসে তিনি পিছন দিক থেকে কাপড়টা এসে ওনাকে উঠাই দিলেন কাপড় ঠিক করে দিচ্ছেন আর বলছেন আল আপনি অনেক দোয়া করেছেন আপনার রবের কাছে এমন তাওয়া চেয়েছেন আমার বিশ্বাসা মা ওয়াকা আমার বিশ্বাস ইয়ারসুল্লাহ আপনি আশ্বস্ত হন নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ আপনার দোয়া কবুল করবেন আপনাকে দিবেন যেটা আপনি চান তিনি অর্থাৎ তিনি আর সহ্য করতে পারছেন না তিনি এমন ভাবে করলেন এভাবে করতে করতে আল্লাহ রব আলিন আহ সাহায্য করার জন্য ইনশা আল্লাহ কথা আল্লাহ রাবুল্লাহ আলমিন পরবর্তী পর্যায়ে বলেছেন ওনার দোয়ার দিকে ইঙ্গিত করে আয়ত নাজরি করেছিলেন পরে সুরা ই কেমন যখন তোমরা আল্লাহর কাছে চিৎকার করে আহ্বান করে দোয়া করছিলে আল্লাহ তোমাদের দোয়া কবুল করেছিলেন কবুল করে বলেছিলেন যে আমি তোমাদেরকে এক হাজার ফেরেস্তার বাহিনী পাঠিয়ে দেব তারপরে আরো ফের আসবে ওই মুহূর্তে আল্লাহ রাজুক করলেন বলেন যে আমরা যখন বদর যুদ্ধে যুদ্ধের মধ্যে ছিলাম আমি হঠাৎ করে যুদ্ধের ভিতর থেকে আসতে আসলাম দেখি রসুল কি করেন একবার দিকে আসলাম নাকে দেখার জন্য আমি দেখতে পেলাম উনি শেষ দায় পড়ে আছেন এসে বলছেন তিনি এই কথা থামছেন না করে আল্লাহম এটা কিন্তু সাংঘাতিক কোনো রেওয়াতে আছে এটা ইসমুল্লাহ আদম এটা আল্লাহর বড় নাম কোনো রেওয়ায়তে আসে ইহাইম কোনো রেওয়ায় আছে ইহাই বিরাহাতে নাস্তা এই দোয়া করছে আমি শুনি আবার চলে গেলাম দেখি তারপরে আল্লাহ আমাদেরকে বিজয় দিলেন এরপরে হওয়া শুরু হয়ে গেল দোয়া করতে করতে দোয়ার পরে হঠাৎ করে নবী করিম সাল্লি সাল্লাম একটুখানি মনে হয় বেহুস হয়ে গেলেন লিটল বিটপ এরকম বেহুসী ওনার উপরে আসলো অথবা তিনি আবার হুঁশ ফেরত আসলো এসেই তিনি বললেন তার ঘোড়ার লাগাম ধরে জিব্রাইল নিজে চলে এসেছেন তিনি এভাবে এখন তার ঘোড়া এখানে ময়দানের মাটিকে সব ধোয়া করে দিয়েছে জিব্রিল আসছে তার বাহিনী নিয়ে হ্যাঁ জিবির নাই তিনি আল্লাহ ফেরস্তাদেরকে কমান করতেছেন আল্লাহ নিজে কমান করতেছেন ফেরেস্তাদেরকে আল্লাহ তালা বলছেন হে ফেরা আনি আমি তোমাদের সঙ্গে আছি তোমরা ইমানদার দিকে মজবুত করে দাও তাদের পাশে গিয়ে দাঁড়াও তাদের শক্তি বাড়াও কালা না তাদের গরদানদের উপর আঘাত করো আর তাদের অঙ্গুল কেটে দাও এইভাবে ফিরে তারা চলে আসলেন ফেরা যখন আসলেন ওই সময় নবীম সালাম আবার যেখানে দোয়া করছিলেন মাথার উপরে বসে মঞ্চ থেকে নেমে আসলেন আর আস্তে আস্তে সুরা কামারের পঁয়তাল্লিশ থেকে সাতাল্লিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেছেন আমার যে অচিরেই তাদের এই বাহিনী পরাজিত হবে এবং তারা পালিয়ে যাবে পৃষ্ঠ প্রদর্শন করে দৌড় দেবে এইটাই শুধু নয় বরং চোখে আমত হলো তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে আল্লাহর সঙ্গে দেখা হবে সেটা তাদের জন্য হবে আরো মহা বিপর্যয়ের কারণ সেটা হবে তাদের জন্য আরো কঠিন তিক্ত অভিজ্ঞতা আলিরাদু বলেন এরপরে নবী করিম সাল্লাম দুইজনকে লক্ষ্য করে বললেন শোন মা এক মিকাইল ওনারা তো দেখেন না কে দেখে রসুরুল্লাহ দেখেন আমি দেখতে পাচ্ছি তোমাদের একজনের পাশে আসে জিব্রাহ আরেকের পাশে আসে মিকাইল আর আবার তিন নম্বর জন আসে ইসরাফিল ইসরাফিল আর এই মহান তিনি এসেছিলেন এই ব্যাপারে আল্লাহ বলছেন পরবর্তী পর আল্লাহ ইমরানের একশো তেইশ থেকে একশো ছাব্বিশ নম্বর আয়াত কাহিনী বলেন তোমরা অত্যন্ত দুর্বল ছিলে কম ছিলে সংখ্যায় কুমত কাজে আল্লাহ কে ভয় কর আশা করা যায় তোমরা শুক্র গুজার হবে এই অল্প সংখ্যক কিভাবে আল্লাহ বিজয় দিয়েছিলেন তোমাদের জন্য যে আল্লাহ তারা তিন হাজার ফেরিস্তা অবতীর্ণ করবেন একবার আসলো আল হাজার ফেরিস্তা এক হাজার এই আয়াতে আসলো তিন হাজার পরের আয়াতে কি আসছে আর তাই নয় শুধু যদি তোমরা সবর করো আল্লাহকে ভয় করো টিকে থাকো তাহলে দেখবে এদের পেছনে দিয়ে আল্লাহ তালা তোমাদের জন্য এই এক বাহিনীর পরে বাহিনী পাঠিয়ে পাঁচ হাজার ফেরেসা আল্লাহ পাঠাবেন তোমাদের জন্য ট্রেনিং নিয়ে এসেছেন হাজার তিন হাজার পাঁচ হাজার এগুলো আল্লাহ তালা শুধু বলেছেন যাতে তোমাদের জন্য সুসংবাদ পেয়ে তোমরা একটু খুশি হয়ে যাও ওরে তৎমা ইন্না কলুব তোমাদের অন্তর মেদেমিন সৃষ্টি হয়ে যায় কিন্তু আসল কথা হচ্ছে ইল্লা যে আসল সাহায্যতে একমাত্র আল্লাহ যিনি মহাশক্তিশালী মহা জ্ঞানী তার কাছ থেকেই আসে অনেক সময় সৈন্য বাহিনী ছাড়াও আল্লাহ সাহায্য চলে আসে কুন ফায়াকুন মশা দিয়ে আল্লাহ তারা নমরূপকে হতা করেছেন তাই আবু আবিল দিয়ে আব্রাহাকে হত্যা করেছেন ওখানে তো কোন ফেরস্তার বাহিনী এরকম পাঠাতে হয়নি কিন্তু তোমাদেরকে নাম্বার আল্লাহ বলে দিয়েছেন সংখ্যা সহ যাতে করে তোমাদের আল্লাহ করতে পারে না তিন হাজার এরপরে বাড়িয়ে দিয়ে পাঁচ হাজার হয়ে গেছে তিন পর্যায়ে আল্লাহ তালা এনেছেন এরপরে আসলো যে আহ নবী নিজে সাহাবিদের মধ্যে নেমে আসলেন সুখবর নিয়ে আর তাদেরকে অর্ডার দিলেন এবং তিনি বললেন তোমাদের মধ্যে আজকে যারা এই লড়াই ময়দানে মজবুত হয়ে টিকে থাকবে এবং সাহাবেদ কদম সহকারে পিসপা হবে না ইমানের পথে টিকে থেকে শেষ মুহূর্ত পর্যন্ত যদি সে পথে লড়াই করতে করতে শহীদ হয়ে যায় সবার করে করে আল্লাহ কাছে বড় কিছু পাওয়ার উদ্দেশ্যে অবশ্যই আল্লাহ তোমাদের সবাইকে জান্নাতি করে দেবেন এই সুসংবাদ দিয়ে তাদেরকে তিনি উৎসাহিত করলেন এখনো অর্ডার আসেনি তিনি যুদ্ধের জন্য অর্ডার দেননি একটু পরে আসতেছে সেই কথাটা যেটা আমরা আগামী সপ্তাহে